আবু হুরেরা রদলাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবিসাল্লু আলসালাম কখনো কোনো খাবারের দোষ ত্রুটি প্রকাশ করেননি ভালো লাগলে তিনি খেতেন আর খারাপ লাগলে রেখে দিতেন